যদি থাকে যেমন আদালতে পুলিশ স্টেশন হয়েছে মারামারি হয়েছে বা টাকা পয়সা গন্ডগোল হয়েছে ইত্যাদি কিন্তু যেখানে মানবিত বিধান দিয়ে দেশ শাসিত হচ্ছে সারা বিশ্বের দেশগুলির অবস্থা তাহলে সেখানে সেই আইন পালন করা যায় নাই সেই আইন মেনে মানে যেগুলি আইন জাহেজ যেমন সরকারি কিছু আইন রয়েছে যেমন ট্রাফিক আইন মেনে চলা তাহলে এগুলি জাহেজ জিনিস যেগুলি আমাদের স্বার্থে আমাদের ক্ষতি করে না তারপরে কোরআন হাদিস বিরোধী নাই করোনিও বলছে যে সতর্ক থাকো কারো ক্ষতি করিও না এখন ট্রাফিক আইন মেনে না চললে কি হবে মুসলিম দেশ বা এখানে ইসলামিক আইন নাই শুধু আমি ট্রাফিক আইন মানবো না তাহলে তো কাউকে নিজেই মরবেন আপনি ঠিক কিনা তাহলে এই ক্ষেত্রে যেগুলি জাহেজ ক্ষেত্র সেই ক্ষেত্রে সেই আইন অমুসলিম দেশেও মেনে চলতে হবে যেগুলি আমাদের করান এবং হাদিস বিরোধী নাই আর দিন বিরোধী যেগুলি মানব রচিত আইন তৈরি করা হয়েছে যেমন আইন মানা যায় সুতরাং যদি আমাদের সমাজ মুসলিম সমাজে ওরকম নেত্রী স্থানীয় ব্যক্তিরা থাকে না সামাজিক বিচার করে যে এই চোর চুরি করেছে আমরা পুলিশ স্টেশনে পাঠাবো না থানায় পাঠাবো না কোর্টেও পাঠাবো না আমরা বিচার করে দশ টাকা জরিমানা করবো অথবা কোনো জুতা হাত কাটা করা যাবে না দণ্ডবিধির বলা হয় তাজির ইসলামে মানে শাসনমূলক ব্যবস্থা এই শাসনমূলক ব্যবস্থার ক্ষেত্রে এরকম সামাজিক বিচার জায়জ রয়েছে কিন্তু ইসলামিক দণ্ডবিধি আছে আর সেটি পালন করা সম্ভব আর সামাজিক বিচার না জায়গ না